আয়তে শুরু করছেন সুরা আলমায় আয়াতে। জাল আল্লাহ বাইতাল হারাম আল্লাহ তালা এই কাবাকে একটি হারাম ঘরের মর্যাদা দান করেছে আলবাইতাল হারাম হারাম অর্থ হলো যেখানে অনেক নিষেধাজ্ঞা আছে এগুলাকে অমান্য করা যায় না এবং এটা সম্মানকে রক্ষা করতে হয় আল্লাহ কাবাকে একটি হারাম ঘর বানিয়েছেন যেখানে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ তালা এই ঘরের আর কি করেছেন তেয়াম আলী ন্যাস মানুষের জন্য তেয়ামের কারণ তেয়ামের ভূমিকা কি তেয়াম শব্দের অর্থ নামাজের মধ্যে তেয়াম আছে তার অর্থ কি দাঁড়ানো আবার সেখান থেকে আসছে একামাতুসলা আকিম অর্থ কি নামাজ প্রতিষ্ঠা কর প্রতিষ্ঠা কর তাহলে কেয়ামের অর্থ দাঁড়ানো কেয়ামের অর্থ একামাতের অর্থ প্রতিষ্ঠা করো এখন আল্লাহ তাহলে এই ঘরকে কেয়াম বানিয়েছেন মানুষের জন্য এর তাফসিটা কি হতে পারে বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা এই ঘরকে অনেক কিছুর কারণ বানিয়েছেন যেমন ইয়াকুমে কেয়ামে বেত মিহি দিন আহম অ দুনিয়া এই মানুষ যখন এই ঘরে সম্মান রক্ষা করে হক আদায় করে বেহরুমতি করে না তখন মানুষপতি দিন আছে এর ফলে আল্লা তালা তাদের দিন দুনিয়ার সব কিছু ঠিকঠাক রাখবেন আর যখন এই ঘরে সম্মান করা হবে না তখন কিন্তু দিন দুনিয়া কোনটাই ঠিক থাকবে না সেই কথা একটু পরে আসছে ইনশাল্লাহ এবং এর ফলে এই ঘরের মর্যাদা রক্ষা করার কারণে তাদের দিনটাও ঠিক থাকবে বা বেদাল কি ইসলাম তাদের ইসলামটাও কমপ্লিট থাকবে ভালো থাকবে মোকাম্মল থাকবে মানুষ যতক্ষণ পর্যন্ত কুমায় যাবে হজে যাবে তাওয়াফ করবে সেখানে নামাজ পড়বে আল্লাহর ইবাদত করবে এই ঘরের কোন বেহুরমতি করবে না ঠিক এহরানের হুকুম আকামগুলো মেনে চলবে ততদিন তাদের এই উম্মতের দিনদারি এই ইসলাম ঠিক থাকবে যখন এই ঘরে বেহুরমতি শুরু হয়ে যাবে তখন উম্মতের আর কিছুই থাকবে না অবিহিতা হত্যার সেখানে গিয়ে মানুষ তাদের গুনাগুলোকে সাফ করে আঁকবে অনেক নেকির বস্তা নিয়ে আল আসবে আল্লাহ আল্লাহ অনেক কিছু দান করবেন এবং সেখানে মানুষ বহু দূর দূরান্ত থেকে সমস্ত মানুষ সেই দিকে আসবে তাদের জমায়েত হবে তাদের ইজতেমা হবে ইয়া তা আর আফুন তারা সেখানে একে অপরকে চিনবে পরিচয় হবে কত দুনিয়ার মানুষ আসে বলেন তো দেখি পৃথিবীতে আর কোন জায়গা আছে এত দুনিয়ার মানুষ দিক থেকে আসতে থাকে আপনি হজে ওমরা গেলে দেখেন আশেপাশে কত দেশের লোক কোথায় ইন্দোনেশিয়া কোথায় উজবেকিস্তান এবং সারা বছর হজের সিজনে আর সারা বছর ওমরার সিজনে সমান মানুষ আসছে তাদের মধ্যে কথাবার্তা পরিচয় হওয়ার সুযোগ ইসলামের এই একটা মানে মেসেজ নিয়ে নেওয়ার সুযোগ আল্লাহর ঘরকে দেখে আল্লাহ তালার সম্পর্কে তাদের ইমান আল্লাহ তালার সম্পর্কে তাদের ধারণা আরো মজবুত হবে এবং একটা উজ্জীবিত হয়ে ফেরত আসবে এবং সেখানে গিয়ে তারা কি ওখানে গেলেই অনেক ফায়দা সে কথা আল্লাহ তালা অন্যায় বলেছেন লেয়া সাধু সচক্ষে দেখবে বলেন তো দেখি আল্লাহর ঘরকে দেখলে কার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হয় না বলেন আল্লাহর ঘরের দিকে তাকালে কারণ মনের মধ্যে একটা পরিবর্তন হয় না মানুষের না পাশান দিলের মধ্যেও মনে হয় যেন আল্লাহ রহমত নাদিল হয়ে যায় এই যে আকর্ষণ এটি একটা মানুষের জন্য বড় কল্যাণের কারণ সেখান থেকে কল্যাণ নিয়েই ফেরত আসে বিশেষ করে হজের সময় বিভিন্ন জায়গায় ডাল বিহার থেকে শুরু করে তাকবির থেকে শুরু করে আল্লাহর নাম পড়া এবং পাথর মারার সময় সব জায়গায় কোরবানি করার সময় সব জায়গায় আল্লাহ তালা নাম নিতে হয় এই যে কাণ্ডগুলো হয় এগুলো মানুষের জন্য ক্লিয়াম মানুষের দুনিয়ার মধ্যে নিরাপত্তা শান্তি স্থিতিশীলতা অস্তিত্বর জন্য এগুলো প্রয়োজন হজটা উন্মতের জন্য ফরজ আমাদের জীবনে একবার ফরজ দেখেন এমন যদি হয় কোন ইমাম বলেছেন যে একবার যদি এমন হয় যে কেউ হজ করতে যায় না সবাই বর্ষে আমি যে গতবার হজ করছি কিছুদিন আগে করছি বাকিরা আগামী বছর এই বছর কেউ হজে গেল না এইরকম যদি কোন বছর ঘটে যায় তাহলে পৃথিবী আর থাকবে না উপরে হজ করা উম্মতের উপরে ফরজ কোন বছর কোন কারণে যদি কেউ না যায় তাহলে এই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকেই এর জন্য আল্লাহ হয়ে যাবে এবং আসলে আল্লাহর ঘরে এইভাবে বিরান করে ফেললে কেউ না গেলে তার ষড়যন্ত্র দুনিয়ার আর অস্তিত্বই বাকি থাকবে না এক পর্যায়ে আসবে যে কাবা ঘরের অস্তিত্ব শেষ হয়ে যাবে কখন সেটা কেয়ামতের আগে হাবসার যেটা ইথপিয়ার এক জালিন বাদশাহ কাবা ঘর করতে আসবে তার পরিচয় নবী করিম সাল্লা সাল্লাম হাজির শরীফ বলেছেন কাতাই প্রতি ছোট দুটো পাওয়ালা মানুষ তার শরীর গঠনটা বেশি ভালো হবে অত্যন্ত একটি বড় ধরনের দুষ্কৃতিকারী সে তার বাহিনী নিয়ে কাবাঘরকে আক্রমণ করতে আসবে কেয়ামাতের অল্প কিছুদিন আগে এসে কাওয়া ঘরের প্রত্যেকটি ইট পাথরকে সে হাতুড়ি দিয়ে পিটে পিটেয়ে খুলবে নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা ওই সিনটা দেখিয়েছেন ইন অ্যাডভান্স তিনি যখন হাজিজ বলেন তিনি বলেন আমি দেখতে পাচ্ছি সেই দুষ্ট লোকটি হাতুড়ি দিয়ে কাল দিয়ে ইত্যাদি দিয়ে কাবা ঘরের পাথরগুলো এবং ইটগুলো খুঁড়ে খুঁড়ে খুলে ফেলতেছে সেই কাবাঘর অস্তিত্বকে বিনাশ করে ফেলবে এরপরে আর কাবা ঘরকে পুনর্নির্মাণ করার জন্য কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না তারপরে কিছুদিনের মধ্যে তেমন অনুষ্ঠিত হবে তাহলে যেদিন এই কাবাঘর থাকবে না পৃথিবী তখন হারিয়ে যাওয়ার সময় চলে আসবে পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার সময় হয়ে এই কাবাঘর এত বড় একটা নিয়ামত যেখানে মানুষ যাচ্ছে আল্লাহ আল্লা দর্শন দেখতে পাচ্ছে আর এটার পরিচয় হচ্ছে বাইতুল্ল আল্লাহ আল্লাহ তালা কি থাকার ঘর নাকি সেটা কখনো আল্লাহ তালাই থাকার এই হাজাতের উর্ধে তিনি আরসের উপরে আছেন আর রহসমান ও আল্লা তা আল্লাহর ঘর কেন বলা হয়েছে যে এই ঘরটা তাসরিফের জন্য আল্লাহর ইবাদত করার জন্যে যে ঘর বানানো হয়েছে সম্মান বাড়ানোর জন্য বলে দেওয়া হয়েছে আল্লাহর ঘর বাই তুল আল্লাহর ঘর অর্থ এল এই আল্লাহ তাল্লাহ বলছেন যে এই যে তোমাদেরকে দেওয়া হয়েছে এই ঘর তার পাশাপাশি এই ঘরের হাজ করতে যখন দেওয়া হাদি হাদি কোরবানি কোরবানির পশুগুলো সেখানে নিয়ে আসে আল্লাহ এর এবং যেগুলোকে যে সমস্ত পশুকে কোরবানির জন্য নিয়ে যাওয়া হতো তখন কিছু ওগুলাকে দেওয়া হতো দূরান্ত থেকে ওনারা কোরবানির পশু নিয়ে আসতেন তখন মক্কা শরীফ এত পশু কিন্তু না দূর থেকে যারা আনতেন তারা এই পশুটাকে যেন কেউ চোরে ডাকাতে ছিনিয়ে না নিয়ে যায় এবং কেউ বেহুরমতি না করে গলার মধ্যে কিছু মালা টালা দিয়ে পরিয়ে বিভিন্ন রকমের কিছু লাগিয়ে তারা নিয়ে আসছে কোনো জায়গায় আবার জুতার মালাও করা তো জাহির জমা নয় এটা চিহ্ন যে এটা কোরবানির পশু এর গায়ে কেউ হাত দিয়ে না কোন মতলব এটাকে হাইজেক করে নিয়ে এই যে সম্মান আরব দেশে তখন থেকে চলে আসছে সেদিকে ইঙ্গিত তিনি করছেন এই সব কিছু ঐতিহাসিকভাবে প্রমাণিত যে দুনিয়ার মানুষ এই ঘরকে সম্মান করেছে এখনো তোমাদেরকে করতে হবে হজ ওমরা সংক্রান্ত এহেরামের আদব স্বীকার করা থেকে যা কিছু আলোচনা হলো। এই সব কিছু মানুষের জন্যে কাবা ঘরে সম্মান রক্ষা করা সার্থিক করা হয়েছে এগুলোকে তোমরা ঠিক মতো মেনটেন করবার কোন অবস্থাতে যেন এগুলো লঙ্ঘন না ঘটে তোমরা এটা এই জন্য তোমরা জানা জানো যে আকাশ জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তালা জানেন এটা তোমরা তো অনেক কিছুই জানো না আল্লাহ রব আলমী সব কিছু জানেন সেই জন্য আল্লাহ তালা তোমাদেরকে জানা আর যখনই আল্লাহ তালা জানান তোমরা সেগুলোকে জেনে শুনে ঠিক মতো আমন করো এগুলো কখনো বরখেলাপ করো না এগুলোর বেহুর মতি করো না তোমরা আরো জেনে নাও যে আল্লাহ তালা শক্ত করে শাস্তি দিতে পারেন এবং তিনি আবার অনেক ক্ষমা করেন তিনি অনেক রহমত দান করেন তাহলে কেউ যদি আল্লাহ তালার হুকুমের বরখিলাপ করে বসে তাকে যেমন শাস্তি দিতে পারেন আর যে কেউ এরকমকে আমল করে ঠিক মতো তাদের গুনা খাতা ত্রুটি হয়ে গেলে বা অনিচ্ছায় কিছু ঘটে গেলে এগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এবং তিনি অনেক দয়াময় দয়াশীল এই যে আমার নবী তার দায়িত্ব কি পৌঁছাই দেওয়া তিনি সমস্ত কথা পৌঁছে দিবেন বালা তাবলির ওই সেম রুট থেকে এসেছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহর কথাগুলোকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া তিনি শুধু পৌঁছায় দেন কে ঠিক মতো আমল করো আর না করো এটাকে তিনি পাহারা যেতে পারবেন সময়। আসল আমল করলা কি করলা না এই খবর কে রাখবেন আল্লাহ তোমরা কি করো আর কি লুকিয়ে রাখো কি প্রকাশ করো কি গোপনে করো সবকিছুর খবর কিন্তু আল্লাহ আল্লাহতালা জানেন কাজেই শরীয়তের হুকুমগুলো যখন শুনো তাই হজ ওমরা আল্লাহর ঘরের আদবের ব্যাপারে হোক অথবা তোমাদের জীবনে শরীয়তের যে কোনো হুকুম আসে এগুলো কতটুকু তোমরা লঙ্ঘন কর কতটুকুন মেনে চলো এগুলো কিন্তু আল্লাহ তালা ঠিক মতো খবর রাখেন মনে রেখুন কোনো অবস্থাতে আল্লাহ তালাকে ফাঁকি দেওয়া যাবে না এরপরে আল্লাহ রবাহিন কিছু অন্যদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন যদিও আরব দেশের বা মসজিদে হারাম সংক্রান্ত কথাবার্তা কিছু পরে আবার আসবে এখানে আদব শিখাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ সিহা এসেছেন আপনি বলে দেন দেখো যেগুলো খাবিজ জিনিস আর যেগুলো তৈর খাবিজ আর তৈব কখনো এক রকম নয় কখনো বরাবর হয় না কখনো সমান নয় খাবিজ আমরা বাংলাতে অনেকেই খবিস বলে থাকি খারাপ জিনিসকে খারাপ কাজকে খাবিজ বলে খারাপ মানুষকে খাবিজ বলে তো খাবিজ কাজও হতে পারে খাবিজ কর্ম হতে পারে গুনার কাম খারাপ কাজ খাবিজ যে যদি খারাপ কাজ করে সেই মানুষ হইতে পারে তাহলে ভালো মানুষ হয় তই আর খারাপ মানুষ হলো খাবিজ এরা দুজন কি বরাবর খারাপ কাজ ভালো কাজ কি বরাবর নয় দিন ইসলাম আর কুফরি কি এক সমান হতে পারে সত্য মিথ্যা কি একরকম হবে না হালাল হারাম কখনো একরকম নয় পাক না পাক একরকম নয় দুটোর মধ্যে বিশাল পার্থক্য আল্লাহ তালা এই মুসলমানদেরকে সব কিছুর তৈরি শিখিয়েছেন আমাদের চলাফেরা পবিত্র তাহারা জীবন সেটাও আমরা খাবো হালাল সেটা তৈব আর হারামটা হবে আমাদের রুজি রোজগার হবে হালাল আর চুরি করা মিথ্যা কথা বলে আর আই রুজি করা খারাপ জিনিস না হক সম্পত্তি টাকা পয়সা দখল করা এসব কিছু আমরা কথা বলব ভালো কথা ভালো কথা সুন্দর কথা বলব যে কথায় মানুষের ফায়দা হবে যে কথায় ক্ষতি হয় এই কথা আমরা বলবো না যে কথায় নেই কথা বলব যে কথা গুণা হয় সেটা বলবো না তাহলে সব কিছুতেই এই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের জীবনে কোন কোন জায়গায় আমাদের মধ্যে কি কি খারাপ জিনিস আছে এখনো প্রত্যেকে মহাশয় বাকরে এগুলো থেকে সরে আসা উচিত আমাদের কোন জায়গায় না মধ্যে ডুবিয়ে আছে সেখান থেকে বেরিয়ে আসি পাক পবিত্র দিন দিকে বছর করি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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্টেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ইজ হে নবী অনেক সময় দেখা যায় পরিমাণ অনেক বেশি খাবিজদের যদি কোন সময় কোন কিছু খুব বেশি মনে হয় আপনার কাছে দিকে যেন আপনি চোখ না দেন আসলে উনি তো কোন খবিসের দিকে যাবেন না খারাপ জিনিসের দিকে যাবেন না ওনাকে লক্ষ্য করে উম্মদকে বলা হচ্ছে অনেক সময় দেখা যায় কেউ কেউ বলে শোনেন হালাল তরিকায় চলতে গিয়ে বড় মুশকিল দুনিয়া চলাই যায় না টাকা পয়সা ঠিকমতো জোগাড় করা যায় না একটু বেশি কিছু পাইতে হলে একটু হারামের দিকে যাইতে হবে তো এই ধরনের একটা টেন্ডেন্সি এই ধরনের একটা পরিবেশ পৃথিবীতে বিরাজমান এটা ওইটা সেই ব্যবসা করা যায় না সুদে টাকা নেওয়া যায় না লেনদেন করার ক্ষেত্রে সুদ করতে হয় এভাবে আপনি হিসাব করে দেখলে দেখবেন যে অনেক সীমাবদ্ধ সংকীর্ণ মধ্যে আমাদের জীবনে আছে। অনেকে বিরক্ত হয়ে যায় বলছিলাম না একদিন আমার এক লোককে আলোচনা করতে গিয়ে গিয়ে কয়েকটা বিজনেসের আইডিয়া নিয়ে আসে বারে বারে তা আমি আমার কাছে পরামর্শকার আমি বলি যে এটা তো ঠিক না এটা তো শরীরের দৃষ্টিতে আপত্তি এটা তো হারাম এটা তো সুদ তো বলে যে কোনটাই তো করতে দিবেন না দেখা যায় কোনটা করবো কম দেখি এখন কিছু তো মুসলমানদের জন্য তো এই সীমাবদ্ধতা আছে রেস্ট্রিকশন আছে আছে না এই জন্য হাতে কি এসেছে আর দুনিয়া সিজন্য ও জান্নাতুল কাফের দুনিয়াটা মনে হয় যে না মোমেনের জন্য একটু জেলখানার মতো সব কিছু বাধা বিপত্তি রেস্ট্রিকশন এটা করা যায় সেটা করা যায় না আর কাফের জন্য কোন রেস্ট্রিকশন নেই তার জন্য মমেন একশো বার হিসাব করে যে আমি এই কাজটা করবো কি না এটাকে হালাল হবে এটাকে শরীয়ত মতো হবে এই তাকু অর্জন করে করে চলে এই জন্য ওমর আদেলা যখন স্বাভাবিক কাব রাজ করলেন আমাকে বলেন তো একটু ভালো করে বুঝাই দেন কি রকম চললে তাকুয়াটা মত হবে আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন মুস্তাকিংয়ের প্রশংসা করেছেন তিনি বলেন যে অমর আপনি কোন সময় কি মরুভূমিতে যেখানে অনেক কাটা দ্বারা কাটা কাটা দ্বারা ইয়ে থাকে পরিপূর্ণ থাকে জমিনের মধ্যে কাটা তার গাছগুলো ছড়িয়ে থাকে এরকম কোন কোন জায়গায় কখনো নি হাতেননি হেঁটেছে যখন হাতেন এরকম কাটাওয়ালা জায়গায় কেমনি হাতে তিনি বলেন যে আমি আমার কাপড়টাকে সম্মার্ত এটাকে টেনে টেনে ধরি তারপরে এক একটা পা দেওয়ার সময় ঠিক মতো পা দিলাম কিনা দেখে দেখে পা দেয় খুব সতর্ক হয়ে হাতে তিনি বলেন এটাই তাকুয়া মমিন প্রত্যেকটি পদক্ষেপে মমিনকে চলতে হয় কিন্তু এতে কোন সময় কষ্ট হয় আমাদের কিছু কষ্ট হয় না কিছু কিছু ক্ষেত্রে কষ্ট হয় সীমাবদ্ধতা এসে যায় মন সব কিছু করতে পারি না অনেক কিছুই আমাদেরকে অনেক পার্টি ফাংশনে বেপর্দা হয় না? অনেক রিস্ট্রিকশন তো নবীকারী ইমসা সঙ্গে লক্ষ্য করে আল্লাহ তালা বলেছেন যে যদিও কাসরাতুল হাবিস হাবিস যদি অনেক বেশি হয় অনেক বেশি যদি তাদের পরিমাণ দেখা যায় সবাই যদি গড়ে ওই দিকে রওনা হয়ে যায় দুনিয়ার অধিকাংশ মানুষ কি পবিত্রতার দিকে যায় না খাবি দিকে যায় মুসলমানদের যদি আপনি ফরগেট অ্যাবাউট মানে যারা মুসলিম না মুসলমানদের মধ্যেও পাক পবিত্রতা হালাল এই দিকে যাওয়ার লোকের সংখ্যা বেশি না উল্টা দিকে সংখ্যা বেশি তো বেশি লোক যেদিকে যায় অনেকে মনে করেন আরে কি বলতেছেন এগুলা এখন সমাজের চল এরকম হয়ে গেছে এখন সবাই এরকম করতে হবে বলে না এরকম সবাই একদিকে কতক্ষণ যাবেন সবাই যেদিকে যায় চল যেদিকে সবাই করে আমিও করতে হবে কিছু করার নাই এইরকম একটা মানসিকতা যে নিয়ে আসা এটা ঠিক নয় নবী করিম সাল মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করছেন যে এরকম তোমরা করোনা এরপরে পাওয়া সবসময় যে ফায়দার কারণ না টাকা পয়সা অনেক কিছুই বাড়ি গাড়ি বেশি শুধু বেশি বেশি দিকে মানুষ নয় আধা কুমুর তোমাদের বেশি বেশি পাওয়া তোমাদেরকে ব্যস্ত করে রাখে নেশায় ফেলে দেয় বেশি পাওয়া সবসময় ভালো না অনেক বেশি পাওয়া অনেক ক্ষতির কারণ হয় সেই জন্য আলান্তরিকা আসলে আলহামদুলিল্লাহ যখনই আমরা আলালকে বর্জন করে অনেক বেশি দিকে নজর দেয় তখন এই বেশিটা আমাদের কোন কল্যাণে আসবে না ক্ষতির কারণ হবে এসেছে যে অল্প অর্জন করে তুমি যদি আল্লাহ শকর গুজার হতে পারো তাহলে বেশি করে অর্জন করে তুমি শকরগুজার অকৃতজ্ঞ হয়ে এবং তোমার ভিতরে উল্টা পাল্টা ঢুকিয়ে দিয়ে তুমি আর বেশি অশান্তির দিকে চলে যাবে মানুষ যখন বেশি একেবারে তার কোন কিছু লাইন থাকে না এত বেশির মধ্যে তার জীবনটা অনেক যাচ্ছে তার জীবনে শান্তি উঠে যাচ্ছে সেই জন্য অল্পে তুষ্টি এটাকে কানা বলা হয়েছে অল্পে তুষ্টি একটা বড় নিয়ামত একটা হাজিস এসেছে আলগেনা গেনা নফস যে অন্তরের মধ্যে যে ধনী সে আসল ধনী যে অন্তরটা ধনী সে আসল ধনী তার মানে অন্যটা দেখে তার লোভ হয় না আর উনি টাকা কামনে বানালেন হিংসা বিদ্বেষ কম্পিটিশন এগুলো তার মধ্যে চলে এসে অস্থিরতা সৃষ্টি করে ফেলে আর যে ব্যক্তির এখানে আছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা দিচ্ছেন আমি অনেক হ্যাপি আছি তার কোনো অশান্তি থাকলো আর যা দেখি যে আল্লাহ এই জায়গাটা আমি কিনব কতদিন থেকে অপেক্ষা আছে চট করে কিনে ফেলছে এই খবর শোনার পরে কিরকম কষ্ট লাগে আপনি এই অমুক জায়গা বাড়িটা কিনবেন ঠিকঠাক করে রাখছেন তারপরে গিয়ে দেখেন কিসমতে নাই যা চলে গেছে এর মধ্যে আলহামদুলিল্লাহ তাই অল্প তুষ্টি যা পেয়েছি আমার আল্লাহ যা এর মধ্যে যে শান্তি আর যাদের এত পেয়ে গেছে আরো পাওয়ার জন্য না পেলে কি কষ্ট হয় তার আসলে শান্তি ওই জায়গায় নয় শান্তিটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ দিয়ে দেন আল্লাহ তালা ভিজিট যা এসেছে আলহামদুলিল্লাহ কাজে খালি বেশি দেখলেই মানুষের মধ্যে হিংসা বিদ্বে সৃষ্টি হয়ে আপনি ভালো অবস্থায় আসেন একটা ভালো বাড়ি করেন কেউ কে খুশি হয় বাকিরা কি করে দুঃখ পায় হিংসা মনে কষ্ট সৃষ্টি হয়ে যায় অনেক লোক আপনার দুঃশ্মন হয়ে যায় শত্রু হয়ে যায় এলাকার মধ্যে দেশের মধ্যে আপনার টাউনের মধ্যে বড় বাড়িটা আপনার হয়ে গেলে দেখবেন কত লোক দুশ্মনী করছে তো কাজেই বেশির মধ্যে যে খুব শান্তি এটা তো নিশ্চিত নয় এবং দুশ্মনী অনেকভাবে মোকাবিলা করতে হয় মানুষকে আল্লাহ তারা সেটাই আমাদেরকে বলছেন যে হালাল পন্থায় দা এসেছে আলহামদুলিল্লাহ কোনো সময় তোমরা হবিসের দিকে নাপাকের দিকে অন্যায় দিকে হারামের দিকে এগুলো সব হবির এগুলো মধ্যে কোন শান্তি নাই তাহলে কি হবে ফত্তাকুল আলব আল্লাহ কুমত হাজে কি ভয় করো সেই জ্ঞানী লোকগুলো আশা করা যায় তোমরা কামিয়া হবে কামিয়াব হবে জ্ঞানী লোকেরা বুদ্ধিমান লোকেরা শুধু বেশির পিছনে দরে না তাদের জীবনের একটা স্ট্যান্ডার্ড আছে একটা মান আছে তাদের অল্পে তুষ্টির কারণ অন্তরের মধ্যে শান্তি আছে এটাই আসল কামিয়াবি শুধু বেশি জোগাড় করার মধ্যেই কামিয়াবি ন এই একটা হলো যে আমাদের লোক লালসা এগুলা কমানোর জন্য হারাম তরিকায় দেওয়া রাস্তা থেকে সরানোর জন্য আল্লাহ তালা আমাদের এখানে নসিহত করলেন পরের আয়াতে সাহাবা কিছু প্রশ্ন করতেন নবী করিম কোন কোন ওকেশনে করেছেন বেশি প্রশ্ন করে ফেলেছেন বেশি প্রশ্ন করলে উনি কষ্ট পেতেন মাঝে মধ্যে তারপরে উল্টাপাল্টা প্রশ্নও করেছে কোন কোনো সময় মুসা আল্লাহ সাল্লামকে তার উম অনেক কষ্ট দিয়েছে না বিভিন্ন প্রশ্ন করে ওই লাইনে কিছু মানুষের টেন্ডেন্সি আসে তো এটা আল্লাহ তালা পছন্দ করেন আর তিনি এই মুহূর্তে নবী করিম সাল্লা কিছু উপলক্ষ্যে যখন এরকম প্রশ্ন করল তখন আল্লাহ তালা আয়াতনাজে গুলো সাবধান করে দিলেন হে ইমানদারগণ তোমরা এমন কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো না আল্লাহ নবীকে যেগুলো জিজ্ঞাসা করলে সেগুলো প্রকাশ করে দিলে উত্তর এসে গেলে তোমাদের ক্ষতি হবে এমন জিনিস জিজ্ঞাসা করো না হওয়া অবস্থায় নবী করিম সাল্লাম তো জিন্দা আছেন কোরআন তো হচ্ছে আর তোমরা যদি ওই সময় বিভিন্ন প্রশ্ন কর তোমাদের প্রশ্নের কারণে কিন্তু আল্লাহ তালা শরীয়তকে টাইট করে দিবেন বেশি কঠিন বানিয়ে দেবেন তাহলে কঠিন হবে এটা হয়ে গেছে না বনি ইসরায়েল কে মূর্সা আল্লাহ বললেন কি করতে হবে একটা গরু জবাই করা একটা গাভীর জবাই করা যেকোনো একটা গরু জবাই করে দিলে হতো তারা কি বলল কতক্ষণ পরে এসে বলে গরু কিরকম তা তো বললেন না খালি গরুর কথাই বললেন এটা কি একটু একটু বয়স্ক গরু হওয়া লাগবে না একটু বাসুর মার্কা গরু হলে চলবে সেটা জবাব আসলো কিছুক্ষণ পরে কিরকম রং টং কিরকম হবে তা তো বলেন নাই এক একটা পরে এক একটা প্রত্যেকবার যখন প্রশ্ন করে আল্লাহ বলে যে টাইপ একটা এরপরে গেছে সব জিজ্ঞাসা করে আর জিজ্ঞাসা করার কিছু নাই তাদের কাছে তুই এখন বলে যে এতক্ষণে আমরা বুঝলাম তার মানে এতক্ষণ আল্লাহ এবং মুসা আল ছিলাম তাদেরকে কি বলছে বুঝাই বলতে পারে না দেখছেন কি মাতবাড়ি করলো এতক্ষণে বুঝলাম আমরা তার মানে একটা ধাক্কা দিল যে আপনি আর আপনার আল্লাহ যা কন ঠিক মতো বোঝাই করতে পারেন না তাদের এখন তো বুঝছে টাইট করে দেওয়ার পরে দেখা গেল যে এই গরু আর কোন জায়গায় কোন মার্কেটে পাওয়া যায় না ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে এটিমের কাছে পাওয়া গেছে আসে সেই এটিমের গার্ডিয়ানরা আর পাইছে যে এই গরু তো মার্কেটে দুই নম্বর না এটা তাদের কিনতেই হবে তখন দাম দিছে কয়েকশো গুণ বাড়ায় দিছে দামে না না করে. এখানে কয়েকটা ইয়ে আসছে সার নজর আসছে যেমন তাপসির আগে শুনি যে আল্লাহ তালা মোহাম্মদেরকে নসিহত করছেন যে তোমাদের যে সমস্ত প্রশ্ন অবান্তর অনেক সময় বিনা প্রয়োজনে প্রশ্ন করে বস এগুলো দরকার নাই এগুলো করে তোমরা সময় নষ্ট করো নবী করিম সাল আল্লী সাল্লামের তোমরা শুনো উনি তোমাদেরকে যা বলা সেটা বলবে একান্ত কোন জিনিস সত্যি বুঝে না আসলে প্রশ্ন করা যায় আছে কিন্তু খামাকা অ্যাডভান্স প্রশ্ন করা অতিরিক্ত প্রশ্ন করা ভালো না এবং কোন কোন আলোচনাতে সভাতে বিভিন্ন জায়গায় যখন প্রশ্নের সুযোগ দেওয়া হয় তখন কিছু লোক সত্যি ভালো প্রশ্ন করেন যেগুলো আসলে ব্যাখ্যা হওয়ার দরকার কিছু লোককে খামাখা অবান্তর প্রশ্ন করে এবং প্রশ্ন করতে করতে কোন জায়গাতে কোন জায়গায় চলে যান আসলে আলোচনা কি ছিল এটা লোকের ভুলেই যায় কোথেকে উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে দিকে চলে গেল এরকম বেশি করা ঠিক নয় একজাম্পল আসছে একবার নবী করিম সাল্লা সাল্লাম খোদ্বাদ ছিলেন তিনি দিলেন এত প্রয়োজনীয় কথা এত চমৎকার আমি আর শুনিনি অকা লু না আলামু তুম কালিল ওলা বাকাই তুমি খোতবার মধ্যে তিনি একটি চমৎকার উপদেশ দিয়ে বললেন হে মানুষ তোমরা যদি জানতে আমি যা জানি আল্লাহ তাহলে আমাকে তা দেখিয়েছেন জান্নাতের অবস্থা জাহান অবস্থা এক কি হবে এইটা যদি তোমরা বুঝতা তাহলে তোমরা খুব কমই হাসতা জীবনে কানতে বেশি আল্লাহর কাছে কানতে কাঁদতে তোমরা পরেশান হয়ে যাচ্ছে হাসার কথা চিন্তা করতে পারতেনা এত কঠিন জিন্দগি তোমাদের সামনে আছে মৃত্যুর পরে এরকম তোমার নসিহা তিনি করছিলেন আ এই কথা শোনার পরে সাহাবিদের কি হলো ওনাদের এমন একশন হলো ওনারা এমন ভাবে এটা আসার ওনাদেরকে ধরে ফেললো ওনারা কান্দতে থাকলেন কি ভাবে কান্দলেন ওনাদের মাথায় গামসার মত ওইটা দিয়ে সবাই চোখ ঢেকে হু হু করে কান্দতে থাকল ছবার আওয়াজ চলে কান্না আসলো কান্নার হানিন হানি থাকলেন। কান্নার আওয়াজ রোল চলে আসলো সবার কান্নার আওয়াজ আসছে এবং সবাই চেহারা ঢেকে ফেললেন আর এই অবস্থার মধ্যে দেখেন সবাই কাঁদছে এই অবস্থা চট করে এক করে এই এই অবস্থা কি পড়াশোনা করলো কার আর মান আবি এবার আসলে আমার বাবাকে একটু বলবেন নাকি বাবা হারিয়ে গেছে বাবা কি জানেন তার কারণ কি জানেন বলেন তো কারণ কি আর জাহিলি জমানায় এই দেশের মতো এই দেশে অনেক বাচ্চা কাছে মা চেনে বাবাকে জানে না বাবার পরিচয় না এরকম আছে কিনা নাই এগুলা বিয়া বিয়াশাদি ছাড়া যেকোনো ভাবে সন্তান প্যাটে এসে গেছে তো এইরকম জাহেলি জমানায় তাই হয়েছে অনাচার অবিচার এভাবে চলেছে তো সে জানে না তার বাবাকে এখন সে মনে করে আল্লাহর নবীকে তো আল্লাহ তালা গায়বের জ্ঞান দিয়ে জানাই দিবে। তো সে এখন চিন্তা করছে আমার বাবাকে বাবাকে তো পাইলাম না একটু বলতে পারবেন তো আল্লাহ তালা ওনাকে তৌফিক দিলেন তিনি বললেন যে ফোলান অমুক তোমার বাবা তো কিন্তু রসুল সাল জিনিসটা পছন্দ করেন নাই যে একটা সুন্দর পরিবেশে বয়ান করছেন সাহাবিরা সট করে আরেক জিনিস নিয়ে আসছেন এখন এটার মধ্যে ফজিলত কি আছে বলেন দেখি এটার মধ্যে এমন ফজিলতের কিছু নাই সে যদি যদি বিবাহসাদী না হয়ে তার সন্তান সেই পৃথিবীতে আসে এরকম বাবার পরিচয় জানার মধ্যে কি ফজিলত আছে তারপরে আবার ওই বাবা যদি অস্বীকার করে যা বা আমি তোমার বাবা না সে তো আরেক মুশকিল খামাখা তো এইগুলো ফিটনা ছাড়া তো ভালো কিছু নেই তখন আল্লাহ তালে এই আয়াত নাজরি করলেন যে এরকম উল্টাপাল্টা অভান্তর অদ্ভুত উদ্ভট প্রশ্ন করো না এতে একটা সানরিদুল আসছে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেট রিচার্জে একদিন নবী করিম সাল্লাম একটু বের হয়ে আসলেন তিনি একটু গোসা এবং গেছে চেহারাটা এবং তিনি আবি আমার আব্বা কোথায় তিনি বলেন কালা ফিরনা তোমার আব্বা জাহার্নমে এর অর্থ কি তার বাবা মারা গিয়েছে এখন সে জানতে চায় তারা বাকি জানতে গিয়েছে না জাহার্ন গিয়েছে কোন জায়গায় আছে এখন মুর্শ্রেক অবস্থায় মারা গেলে ঠিকানা কোথায় হবে কারণ নবী করিমসালাম চাচা বাবা দাদা এরা সব তো মুসরেক ছিল মূর্তি পূজা করতো তাই না তো জাহার নামে যাবা সাহায্য কোথায় যাবে সরুল্লাহাম তো জানে করে গেছে তিনি বসেন আরেকজন একটা জরুরি বিষয় নিয়ে উনি উম্মকে একটা শক্ত নসিংহ করার জন্য মেম্বারে কেবল বলছেন উদ্ভর দুইটা প্রশ্ন করে বস উনি কি এমনি কষ্টে আছেন চেহারা একটু রাগের আছে যে কোন একটা সাহাবি বা কিছু একটা উল্টা পাল্টা করে সেটা সেই ব্যাপারে সতর্ক পানি করবেন আর এরকম প্রশ্ন রাদু আল্লাহ ভালো হচ্ছে না তখন তিনি টট করে গিয়ে বললেন রদিন ইসলামী দিনা অবিল মুহাম্মী সাল্লিয়া ইমামা ইন্নাথের এরকম করলে তো আবার নবী করিমস্লা সানে বেআ হয়ে যায় ঠিক না। কিন্তু এই পরিস্থিতি থামানো দরকার কি করা যায় কি সুন্দর বুদ্ধি আল্লাহ ওনাকে দিলেন তিনি দানিয়ে বললেন যে আমরা আল্লাকে রব হিসাবে পেয়ে আমরা অনেক খুশি আছি সন্তুষ্ট ইসলাম যে দিন হিসাবে পেয়েছি এই জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ সন্তুষ্ট কোরআন কে আমরা ইমাম হিসাবে পেয়ে ইয়ারসুল আল্লাহ আমরা অনেক সন্তুষ্ট তারপরে বলুন ইয়ারসুল আল্লাহ আমরা এই কয়েকদিন আগেই তো জাহিলিয়তের মধ্যে ছিলাম আমরা আমাদের বাপদাদা আর শেরকের মধ্যে ছিলাম এখন আমাদের পাক পবিত্রতা কিছু ছিল না উল্টা অনেক কিছু হয়েছে তার মানে আর কেউ যেন এই প্রশ্ন না করে জাহিনিয়াতে শেরকের মধ্যে সবকিছু হয়েছে এই তো কার বাবা ছিল দরকার কি জিজ্ঞাসা করার এখন খুলে খুলে বের করার এগুলা তো এগুলা শুনার পরে সাহাবিরা আর কেউ প্রশ্ন করলেন না যারা উল্টো পাল্টা করতে চেয়েছে তারা থেমে গেলেন পরিবেশটা সুন্দর হয়ে গেল কত ভালো কাজ করেছেন রাজু আল্লাহ আর কি হাজির শেষ ইমাম বুখারি আলাই ইবিন আব্বাস রাজন থেকে বলেছেন কোন সময় কেউ কেউ উপহাস করে বিদ্রুপ করে মস্কারি করে পশ্ন করে বসত অনেক সময় সিরিয়াসলি করে না মানে ফান করে পছন্ন করতো ভাইয়াকলাজমান আবি আমার বাবাকে এরকম করে পশ্ন করে বসতো ভাই অকল না কাতো আইনে না কাতি কারো হারিয়ে গেছে মোটেই ভালো লাগবে না তোমার কাছে মোটেই ভালো লাগবে না এবং ওই লোক আর কি হাজির আমার আব্বা কোথায় ডাহান তার মন খারাপ হয়ে গেছে কথা এই কথা শুনে কি খুশি হয়েছে তখন তার অবস্থা দেখে নবী করিম সাল্লা আসলাম পরে বললেন আবু কাফিনা তোমার বাবা আমার বাবা সবাই জানান না তারপর গিয়ে কিছু শান্ত হয়েছে কারণ হলো যে আব্দুল মুতালেব এবং আবু তালেব তাদের সবাই আই আল্লাহকে চিনত তার পাশাপাশি তারা কি করত সেরিক করত মূর্তি পূজা করত এই জন্য আব্দুল মুতালিবের এক ছেলে তার নাম রাখলো আব্দুল্লাহ নবী করিম সালামের বাবা আর নাম রাখলো আল্লাহ রাখছে আবার অজ্ঞার বান্দাও নাম রাখছে আরেকজন তো বুঝা এরা পুরো সেরেকের মধ্যে ছিল সেই হিসাবে তিনি কথা বলেছেন তাহলে এই প্রসঙ্গটা তিনি নিষেধ করে দিলেন এরপরে আবার অনেক সতর্ক হয়েছেন অনেক সাহাবারা প্রশ্ন করতেন না সহজে এবং বড় বড় সাহাবারা তো এত ইয়ে থাকতেন যে অনেক সময় জরুরি প্রশ্নও করতে ভয় করতেন খুব কেয়ারফুল থাকতেন এখন কিছু প্রশ্ন করতে হয় তো যারা দূর থেকে আসে বাইরে থেকে যারা আসে বেদুইন যারা আসে তারা আবার এত কিছু কেয়ার করে না তারা প্রশ্ন করে বসে কিন্তু মদিনা যে সমস্ত সাহাবিরা আছেন মহাজেব এবং আনসারি তারা খুবই শত। এখন মোদিনা কোন সাহাবি আনসারিয়া মহাজে চিন্তা করে আমার একটা প্রশ্ন আছে এটা জরুরি প্রশ্নই কিন্তু তারপরেও যেহেতু আল্লাহ একটু আদব শিখিয়েছেন কি জানি হয়ে বেআস না অপেক্ষা থাকেন কোন সময় বেদইন নাবে বেদইনটা একটু ভালো করে খাওয়া দাওয়া করাইয়া কয় এই প্রশ্নটা ট্রান্সলেট করে দিবে সাহাবিরা এত আদব শিখলেন আল্লাহ বেদুনটা তার এত হিসাব টিকাশ করে না আর নবী করিম সাল মাইন্ড করবেন কথা সুন্দর করে সাজাই গুজায় পড়ে না তিনি আগে থেকেও সতর্ক ছিলেন আমরা বুঝলাম অমর আজ আনহ যেভাবে জিনিসটাকে ঘুরাই দিলেন পরে হচ্ছে তোমরা যদি কোরআন নাজিল হওয়া অবস্থায় উল্টোপাটা পছন্দ করে তাহলে এই কারণে আল্লাহ জটিল করে দিতে পারেন ওই যে মুসা মতো শক্ত করে দিবেন তাহলে এমন করতে কষ্ট হবে এতে করে তোমাদের জন্য কি হবে আরো কঠিন হয়ে যাবে আফাল্লাহ আনহা আগে যা কিছু করেছ এগুলোর জন্য অনুতপ্ত তোমরা যদি হয়ে যাও আর এভাবে কেউ না করে তাহলে আগেরগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আর একটি হাজিস নবী করিম সালাম সতর্ক করেছেন কিভাবে অন্যায় করে ফেললো গুণা করে ফেলল যেই ব্যক্তির প্রশ্ন করার কারণে তার প্রশ্নের কারণে যে জিনিসটা আগে হারাম ছিল না এখন হারাম করে দেওয়া হল তার প্রশ্নের কারণে যদি আল্লাহ তালা কোন জিনিসকে হারাম করে দেয় তাহলে সেই ব্যক্তি একটা বড় গুণা করে ফেললেন আমি তোমাদেরকে যা বলে ছেড়ে দেয় সেখানে আমাকে ছেড়ে দাও আমি যেটা বলিনি আগাম ওইটার প্রশ্ন করু না কারণ তোমাদের আগের উম্মত কি কারণে হালাক হয়েছে জানো বেশি বেশি করে প্রশ্ন করতে গিয়েছে তাদের নবীকে এবং নবীর সঙ্গে মাঝে মধ্যে পাল্টা করেছে আর বেশি প্রশ্ন করতে গিয়ে তারা ধ্বংস হয়েছে তোমরা এরকম করো না আরেকটা হাজি আল্লাহ তালা কিছু ফরজকে ফরজ করে দিয়েছেন এগুলাকে কখনো তোমরা অবহেলা করে নষ্ট করো না ওহা হারাম হালালের সীমারেখা ঠিক করে দিয়েছেন এগুলাকে কখনো লঙ্ঘন না। ফালা করোনা কিছু কিছু জিনিস হারাম করে দিয়েছেন কখনো এই হারাম করতে যেও না ও রাহমাতান আন আসিয়া রহমাতান বেকুম গাই আনহা। আর কিছু জিনিস আল্লাহ তালা চুপ করে বলেন নাই যে এটা হারাম দেখে দিয়েছে তোমাদের প্রতি রহমত করে যদি আল্লাহ হারাম না বলে থাকেন তাহলে কি হবে অটোমেটিক্যালি হালাল হয়ে যাবে হারাম না বলা পর্যন্ত সেটা কি হালাল তো চুপ করে থাকার মধ্যে খায়ের কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করার বিশ্লেষণ দিকে বেশি এগিয়ে যাও তাহলে কিন্তু হয়তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ব্যাপারে আরেকটি হাজি এক্সাম্পল সহকারে এসেছে একবার নবী করিম সাল্লাম যখন হজ ফরজ হওয়ার আয়াত নাজিল হল তখন তিনি সাহাবিদির সমাবেশে বললেন লোকেরা আল্লাহ তালা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন হজ ফরজ করে দিয়েছেন কাজে তোমার হজ আদায় করো ফাঁকা মারাজু মিন বনী আসাদ বনী আসাদ গোষ্ঠীর একই লোক দাঁড়িয়ে গেল উত্তর দিলেন আবার প্রশ্ন করে বসল আফিক আমিন ইয়ার্লা তখন তিনি একটু গুসা হয়ে গেলেন গোসা হয়ে বললেন অল্লা দিনার সিবিআ লা আমি বলি নাই চুপ করে থাকলাম তারপর তুমি বারে বারে প্রশ্ন করো আমি যদি এখন হ্যাঁ তাহলে আল্লাহ প্রত্যেক বছর ও ইদান্লা ফারতুম তাহলে তোমরা আবার আল্লাহ রুকুম ফরজ অস্বীকার করলে মানতে তাহলে হয়ে যাবে ফাতরুকুনি মা তারা তুকুম আমি যা বলি না ইন এডভান্স ওটা জিজ্ঞাসা করোনা খামাকার কথা বাড়িয়ে প্রশ্ন করো না ওই যে আমার আমি নিষেধ করি কোনো এই প্রিন্সিপাল তোমরা ফলো করো অতঃপর আল্লাহ তারা তখন এই আয়াতনাজি করেছেন এটাও একটি রেওয়ায়তে সারি নজর হিসেবে এসেছে তাহলে আমরা এখন এখানে যেটা শিখলাম যে শরীয়তের বিষয়গুলোকে সিম্পল হুকুম হকাম যেগুলো আসে এগুলো আমরা গ্রহণ করে নেওয়া বুঝে নেওয়া আমল করা যজবা নিয়ে আর যেটা অবান্তর প্রশ্ন জ্ঞান খরচ করি সেগুলো না করা ভালো আর যেগুলো সত্যি শরীয়তের বিষয়টা ক্লিয়ার হয় নাই জানার জন্য প্রশ্ন করা কিন্তু নিষেধ করা হয় জানার জন্য কি হচ্ছে প্রশ্ন করা মূর্খতার ঔষধ হচ্ছে প্রশ্ন করা প্রশ্ন করতে হবে ইনামা দাওয়া আইএু আর তিনি বললেন সে প্রসঙ্গটা ছিল কোরআন শরীফে আয়াত নাজির হয়েছে যে তোমরা যদি পানি না থাকে তাহলে তোমরা তৈমুম করে নিও ওজুর পরিবর্তে গোসলের পরিবর্তে অথবা শরীর খারাপ হয়ে গেলে গোসল না করে করা এক সফরে এক জেহাদের সফরে সাহাবিরা ছিলেন এক সাহাবির মাথা ফেটে গিয়েছিল জেহাদের মধ্যে তারপরে তিনি অসুস্থ হয়ে পড়লেন শরীরে জ্বর এসে গেল বেদনা ব্যথা বেদনা জ্বর এরপর এই অবস্থায় ওনার স্বপ্ন হয়ে গেল তিনি জিজ্ঞেস করলেন স্বপ্ন হয়ে গেছে আমার তো নামাজ পড়তে হবে এখন গোসল করি কেমনি করলে তারা বলে না স্বপ্ন দোষ ঠিক হবে নাকি এটা তোমার গোসল করা ছাড়া উপায় নেই বেচার ঠান্ডা পানি দিয়ে করছে গোসল আর সেই গোসল এই বেচার অবস্থা কাহিল ইন্ত কালি করে ফেলছে মারাই গেছে তো এই খবরটা পরে মোদিনে আসলো যারা এই ফটুয়া দিয়েছিল তাদের বিরুদ্ধে অবশ্য বদ করেন নাই তিনি উম্মতকে এবার বদ করেন না একটু ধমকের মত দিছেন আর এরকম তারপরে তিনি মন্তব্য করলেন হিন্দাম দেওয়া আই আসু আল তার আগে ফটু দিল তারা জেনেছে না জেনে ফতুয়া দিল না জানার মেডিসিন হচ্ছে প্রশ্ন করা আগে জানবে জেনে তারপরে তারা উত্তর দিবে কেন তারা না উত্তর দিবে তারা কিভাবে কঠিন বিপদে ফেলে দেবে এখানে আমাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে আমরা যেন জানার জন্য প্রশ্ন করতে পারি যেটা রিয়েল গুড কোয়েশন কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করার থেকে যেন আমরা দূরে থাকি অনসম সময় তর্ক শুরু করে দেয় এই তিনি বলেন ইমাম সঙ্গে লাভ করো না কোনো সময় কেউ প্রশ্ন করতে গিয়ে বিরাট মাহাবিলের পরে পড়ার শুধু দেওয়া হয়েছে ভালো কথা তর্ক লাগিয়ে দিয়েছে এবার এমন এক জায়গা নিয়ে এগুলো কোথায় চলে গেল মূল বিষয় এটা আর গন্ডগোল লেগে গেল এখন একটা ভালো কনক্লুশন হল না এই সমস্ত আদর তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা এলমে মাহফিলে আসবো শুনবো আলোচনা করব এবং আমলে নিয়ে শুনবো এবং তর্ক বিতর্ক করব না তারপরে ক্লিয়ার না হলে আমরা এটাকে খোলাসা করব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন